اغفى تعالى الحسن العبقات فالورد تضوع عات نقا حس يا رب لنا الخلقا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الأمين وعلى اله واصحابه اجمعين سمانت उपस्थितي احنا ذرا بحيك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 গ্রামের মাতব্বরদের সাথে আলাপ করার সিদ্ধান্ত নিল এবং তাদের কাছে পুরো ঘটনা জানিয়ে নিজেই জোরালোভাবে বলতে শুরু করল এমন অপরাধ ও অপরাধীকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না এটা গ্রাম ও গ্রামবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক সুতরাং আপনারা তার যেই বিচার করবেন এতে আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না আমরা এমন ভায়ের সাথে সম্পর্ক রাখতে চাই না এভাবে মাতব্বরদের সাথে আলাপ আলোচনার ফলে ঘটনাটি আরো দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল প্রিয় উপস্থিতি আজ আমাদের অবস্থাও হয়েছে ঠিক গল্পের এই সুশীল ছোট ভাইটির মতো আমরা কুফ্ফারদের দ্বারা নিয়ন্ত্রিত ফাসিক ফুজারদের দ্বারা পরিচালিত মিডিয়াতে সত্যবাদী মুমিনদের ব্যাপারে কোনো গুজব শুনলে সাথে সাথেই তা বিশ্বাস করে ফেলি এবং তাদের ব্যাপারে খারাপ ধারণাপোষণ করতে শুরু করি শুধু তাই নয় জোর গলায় বাতিল মিডিয়ার খবরগুলোই অন্যান্য মানুষের কাছে প্রচার করতে থাকি সোশ্যাল মিডিয়ায় ওদের সংবাদের রেফারেন্স টেনে বিভিন্ন পোস্ট দিতে থাকি কিন্তু একবার ভাবি না বা যাচাই করার চেষ্টা করি না যে আমাদের কাছে যে সংবাদ পৌঁছেছে আসলেই কি তা সত্য না তা আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে ইসলাম বিরোধীদের মিথ্যা প্রচারণা উপস্থিতি দুঃখজনক হলেও সত্য আজ শুধু সাধারণ মুসলিম জনগণই নয় অনেক অয়লামা তোলা বা এমনকি স্কলার ক্ষেত প্রসিদ্ধ ব্যক্তিরা পর্যন্ত কুফফার ও তাদের এজেন্ডা বাস্তবায়নকারী মিডিয়াগুলোর সংবাদ শুনে তাদের মতোই বর্ণনা করতে থাকে তাদের সংবাদ মাধ্যমের রেফারেন্স দিয়ে কথা বলে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 ওই সমস্ত লোক ও দায়ী যারা তা শোনা মাত্রই বিশ্বাস করতে থাকে যাচাই বাহিনের কাছে মানুষের মিথ্যা বলার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই বর্ণনা করবে উপস্থিতি এই বিষয়টাও আমাদের জেনে রাখা উচিত কেউ বেশ মহাকা মানেই এটা নয় যে তিনি বাস্তবতা সম্পর্কে অধিক অবগত কিতাবাদী আলমে মহাক্ষিক হওয়ার পাশাপাশি বাস্তবতা কি ঘটে চলেছে উম্মার দিনকাল কিভাবে কাটছে তাও সঠিকভাবে সঠিক উৎস থেকে জানা থাকা জরুরি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 মুসলিম ভাই বোনেরা যেখানে একজন মোমিনের জন্য আবশ্যক হলো কোনো ফাসিকের সংবাদকে সে যাচাইবিহীন বিশ্বাস করবে না প্রকৃত ঘটনা না জেনে শুধুমাত্র সেটা শোনা মাত্রই সেটাকে প্রচার করে বেড়াবে না সেখানে এটা কিভাবে বৈধ হতে পারে বিশ্বব্যাপী কুফর শিল্কের বীজ বপনকারী অশ্লীলতা বা জঘন্য পাপাচার বিস্তারকারী কুফার মিডিয়ার প্রচারিত সংবাদগুলোকে যথাযথভাবে বিশ্বাস করা হবে এবং তাদের সুরে সুর মিলিয়ে নাই অন্যায় নির্ণয় করা হবে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে থাকেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা আল্লাহ লক্ষ্য করুন তিনি যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে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 সুতরাং যে কোনো কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমাদের উচ্চারিত প্রতিটি কথাই অবিকল ভাবে সংরক্ষিত হচ্ছে আল্লাহ বলেছেন সে যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে তাই হে মুসলিম ভাই বোনেরা কারো ব্যাপারে কোনো কথা শুনলেই তা প্রচার করা যাবে না প্রথমে তা ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কেবল ভালোভাবে যাচাই করার পরই কোন কথা প্রচার করা যাবে অন্যথায় চুপ থাকতে হবে একটু ভেবে দেখুন আজ যারা যাচাইবিহীন কুফার মিডিয়ার প্রচারিত সংবাদগুলো শুনে শুনে বিশ্বাস করছে তাদের খবরকে সত্য ভাবছে তারা বর্তমানে কাদের অবস্থানকে মজবুত করছে কাদের চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য সমর্থন জগিয়ে যাচ্ছে আসলে তারা কি সেই কাঙ্ক্ষিত ইমাম মাহদির দলভুক্ত হতে পারবে